ইরাক ইবনু মালিক হতে বর্ণিত যে জয়নাব বিনতে আবু সালামা রজুল্লাহ তালানহা তার কাছে বর্ণনা করেছেন যে উম্মু হাবিবাহা রজালাহ তালানহা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর কাছে বলেছেন আপনি দুর্রাহ বিনতে আবু সালামাকে বিয়ে করতে যাচ্ছেন এ কথা আমাদের মধ্যে আলোচনা হয়েছে রসলুল্লাহ সাল্লাসাল্লাম বললেন উম্মু সালামা থাকতে আমি তাকে বিয়ে করব। যদি আমি উম্মু সালামাকে বিয়ে নাও করতাম তবুও সে আমার জন্য হালাল হতো না কেননা তার পিতা আমার দুধ ভাই